আয়সা ও ইবনু আব্বাস রদাহ তাল্লাহ্নুম হতে বর্ণিত তারা উভয় বলেন যখন আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম এর মৃত্যুর সময় উপস্থিত হলো। তখন তিনি সিও মুখমণ্ডলের উপর তার একখানা চাদর দিয়ে রাখলেন অতপর যখন খারাপ লাগল তখন তার চেহারা হতে তা সরিয়ে দিলেন এবং তিনি এই অবস্থায় বললেন ইয়াহুদি ও নাসারাদের উপর আল্লাহর অভিশাপ তারা তাদের নবীগণের কবরগুলোকে মসজিদ বানিয়ে নিয়েছে তারা যা করেছে তা হতে নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম মুসলিমদেরকে সতর্ক করেছেন